মানবতার সমাধান <tiny> আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি শাহিহুল বুখারী কিতাবুল আদাব শিষ্টাচার পর্ব এর আলোচনা নিয়ে আজকে আমরা যে অধ্যায়টির আলোচনা শুনব ইমাম বোখারি রাহেমহল্লা সাতাশতম অধ্যায় নিয়ে এসেছেন বাবুন বা বোন অরাহমাতউল বাহা এম মানুষ এবং চতুষ্পদ জীব জানোয়ার সেগুলির প্রতি দয়া প্রদর্শন প্রসঙ্গেই হলো এ অধ্যায় শুধু মানুষের প্রতি দয়া করব মানুষ হিসাবে তা নয় বরং মানুষ হিসাবে আল্লা সবহান আমাকে অন্যান্য জীব জানুয়ারের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদাশীল করেছেন সুতরাং আমার দায়িত্বও রয়েছে অন্যান্য জীব জানুয়ারকে তাদের প্রতি দয়া করা তাদের প্রতি মায়া করা তাদের প্রতি রহম করা এটাই হলো একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহবুল্লা আলামিন যেমন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদের উপর এর অর্থ এই নয় আমি যাকে যেখানে পাবো কষ্ট দিব তা নয় হতে পারে একটি প্রাণী যা আপনার কোনো উপকারে আসবে না না আসলেও আপনি ইচ্ছা অনুযায়ী সেটিকে কষ্ট দিবেন সেটাকে ব্যথা দিবেন সেটার উপর জলুম করবেন তা কখনো হতে পারে না ইসলাম এ অনুমতি কখনো দেয়নি আসুন এ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাদিস আমরা শুনব সেই আলোকে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করব ইমাম বোখারি রহমা হল্লাহ এ অধ্যায় হাদিস নিয়ে এসেছেন প্রথমে তিনি হাদিস নিয়ে এসেছেন হাদিসটি ছয় হাজার নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি মালিক উবনুল হওয়াই রিসর আনহু তিনি বলেন যে আমরা নবী সাল্লি হুসাল্লামের কাছে সময় আসলাম তিনি দূর দেশ থেকে দিন শিখার জন্য ইসলাম জানার জন্য নবী সাল আলী হুসাল্লামের কাছে তিনি এবং বেশ কিছু মানুষ এসে প্রায় ২০ দিনের মতো অবস্থান করলেন বললেন যে অনাহনু সবা বচন মোতাকারি আমরা সবাই প্রায় যুবশ্রেণী ছিলাম আল্লাহ আকবাদ যুবক শ্রেণী তারা কিভাবে দিন শেখার জন্য দিন জানার জন্য রাসুল সাল আলী হাসাল্লামের কাছে এসে জমাতেন তিনি বললেন বেশ রাত্রি আমরা অবস্থান করলামা আহলানা নবী সাল আলী হাসাল্লাম আমাদের ভাবমূর্তি দেখেই তিনি বুঝলেন আন্না আশফকনা जन जेसी स्त्री बाखे तरह एक आसक्त हो चिंता करो आज देखार व्यवस्था आना ये चिंता करी एट बुझलें अल्लाह रसूल सल्लाम ओसा चारू जिज्ञासा कर लोमे कार, कार बाबा कार मा स्त्री कार आच्चा कारबी सल अल्लाहल्लम के सब खबर दिलबी बबी सल्लाम एम मानूष छे रकी कान रही मानुषर प्रति खूब सदय मानूष छ মানুষের প্রতি খুব দয়াশীল ছিলেন আল্লাহ আকবর নবী সাল আলিহাসাল্লাম নিষ্ঠুরতা কোনোদিন তিনি যেন জানতেন না তিনি যেন নিষ্ঠুরতা বুঝতেন না নিষ্ঠুরতা তার কাছে কোনো দিন প্রকাশ পায়নি মানুষের প্রতি শত্রু হলেও তিনি তার প্রতি ছিলেন দয়াশীল তার প্রতি ছিলেন সহজ মানুষ তার প্রতি ছিলেন সদয় ব্যবহারের মানুষ যার দৃষ্টান্ত অনেক আছে আমরা জানি এহাদিসেও কিছু আসবে ইনশাআল্লাহ যার দৃষ্টান্ত এটাই যে সাহাবি তারা প্রায় ২০ দিনের মতো রাসুল সাল্লাই এর কাছে আছেন যাদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করেছেন কিন্তু এর এরপরও তিনি বারবার জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো তোমাদের বাড়িতে কেমন আছে কারা আছে সব তিনি খোঁজ নিচ্ছেন সাহাবি বলেন তোমাদের আর বেশি থাকতে হবে না যা শিখেছো আলহামদুলিল্লাহ এখন তোমরা ফিরে যাও তোমাদের বাড়িতে যারা রয়েছে তোমাদের বাবা মা যা শিখেছ সেগুলি শিক্ষা দাও অমোরও এবং তোমরা তাদেরকে আমি যা তোমাদেরকে নির্দেশ দিয়েছি এই নির্দেশগুলি তোমরাও তাদেরকে দাও অসল্লো কামার চমনি তোমরা আমার কাছে एक दुई करी पर देख तुम सहेब कलयी देखे अथवा मुफती साहेब कम आदाय करेंटे अथवा तरिकार हजुर कैमन करेंटा देखे, करें देखे।, करें देखे। थे थे ना नियम नए मुस्लिम हल्के निर्देश हलो Sallam, sallam, मुस्लिम उम्मा के निर्देश सल्लु कमाराल्लि तुम्हारा सलाद आदाय करो ठीक से भाई যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ এরপরে বললেন আর তোমাদের বড় যে হবে সেজন্য তোমাদের ইমামতি করে অন্ন বর্ণনা এসেছে ইয়া উম আকরা তোমাদের মাঝে ইমামতি সেই করবে যে তোমাদের মাঝে सब चे बल्लाता ज्ञान राखे सेमाम जुटा सकते शिखल रसू सल्लम तरफ्येष इमामती करमति दिलें निर्देश दिलें प्रिय भाई सक प्रिय दर्शक श्रोता आसले नियम हल जो कौ दो तीन जन मानुष था जी से আজানের ব্যবস্থা না থাকে তাহলে আজান দেওয়া এবং জামাতের সাথে সালা তাদের করা এটাই হলো ইসলামের বিধান রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাদের প্রতি সদয় হয়ে তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিলেন সুন্দর আচরণ করলেন যাওয়ার সময়ে তাদেরকে সুন্দরভাবে নিয়ম নীতি নির্দেশনা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম দিলেন এরপরে ইমাম বুখারি রহম্লা পরে যে একটা হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়ালুতাল আনহু যিনি নবী সাল্লাহ আলী হুসাল্লামের কাছে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে রাসুল সাল আলী হোসাল্লামের কাছে কম দিন থাকলেও সবচেয়ে বেশি হাদিস তিনি শেখার সুযোগ পেয়েছেন রাসুল সালসাল্লামের বিশেষ দোয়ার বরকতে এবং রাসুল সাল আলী হোসাল্লামের কাছে বিশেষ চেষ্টা ও সাধনা থাকার কারণে ابو خورا رجل عنه قال بينما رجلون يمشي بطريق اشتد عليه العطش رسول صلى الله عليه وسلم قال جه پور بورتی ایک جن مانوش رستا دیه چل چه پتر پوتھی كنت دور رستا چلار کارونه اشتد عليه العطش اتن تو بپشی تو ہوئی گلو فواجد بئران فنزل فيها فنشریبا بچر مانوش পিপাসা মেটাতে হবে তিনি রাস্তার একটি কোপ পেলেন কোপ পেয়ে সেই কোপে তিনি নামলেন সৌম্যাজা ফাইদা কালবনিয়ালে কূপ থেকে পানি পান করে বের হলেই তিনি দেখলেন যে বাইরে তৃষ্ণার চোটে সেই কুকুর যেন হাফাচ্ছে আর কাদা ভেজা মাটিগুলি সেগুলি খাচ্ছে কারণ পানি নেই খাচ্ছে সে ব্যক্তি বললেন যে এই কুকুরের অবস্থা দেখতেছি আমি যেমন প্রচন্ড আকারে তৃষ্ণা অনুভব করেছিলাম বিপাশিত হয়েছিলাম এই কুকুরের অবস্থাও দেখছি তাই नेमे पायर मोजा अन्न पत्रना चमड़ार मोजा से मोजा दिए पानी भरल पानी भरे उठल उठे কুকুরের মুখে সেই পানিগুলি ঢেলে ঢেলে দিয়ে কুকুরকে পানি পান করালেন আল্লাহ আকবা ফসাকর আল্লাহু ফর আল্লাহ তার এই ভালো কাজের জন্য একটা কুকুরের প্রতি এ ধরনের সে দয়া প্রদর্শন করল ফশাকর আল্লাহ আল্লাহ সুবহন তালা তার এ ভালো কাজের প্রশংসা করলেন এবং এবং্লাহু আল্লাহ সুবহান তাকে ক্ষমা করে দিলেন কল ইয়ার্লাহ ওয়াই ফিলবাহা ইমে জিজ্ঞাসা করে বসলেন হে আল্লাহ রাসুল সাল এই চতুষ্পীবনার কুকুর শ্রীগাল এগুলির সাথে তাহলেও কি আমাদের প্রতিদান রয়েছে সব রয়েছে আলিহাল্লাম বললেন দেখো কোনো প্রাণী যার ভিতরে সেই ভিজা কলিজা রয়েছে অর্থাৎ যেই প্রাণী যার ভিতরে যান রয়েছে প্রাণ রয়েছে সেই প্রাণীকে যদি তুমি একটু সহযোগিতা করো তার প্রতি যদি ভালো আচরণ করো তাহলে এর প্রতিদান পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা একটু সামান্য বিরতিতে আমরা যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব এপর যায় আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল ছাডে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় বাংলায় শিক্ষা প্রত্যেক সোন্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মোহসিনের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না समस्त मानुष के इसलम के सम्मानित दर्शक श्रोता अब फिर एस बितर पर आगे हादिस शुने तृष्णा कूप थे कदागुली खाचिल कूपे नेमे निजे पायर मोजा खोले चाम पानी तुले कूकुर मुखी ढेले दिए कूक के पान कराले अल्लासानी भलोकर्म সৃষ্টির প্রতি দয়া এই সৃষ্টির প্রতি দয়া দেখে আল্লাহ আল্লা সুবহানহালা খুশি হলেন আল্লাহ রাবুলা আলামিন তার প্রশংসা করলেন এবং আল্লাহ আল্লা সুবাহ তার শুধু প্রশংসা মানে তার ভালোভাবে স্মরণ করাই শুধু নয় আল্লাহ রাবুলি আলামিন তার ভালো কাজটিকে শরণ করাই শুধু নয় বরং গফার আল্লাহ আল্লা সুবহানহাল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক শ্রোতা সাহবাইকার কথাটি শুনে রাসুল সাল্লাল্লাহিসাল্লামকে বললেন মাঝে প্রাণ রয়েছে তার প্রতি যদি কেউ ভালো আচরণ করে তাহলে সেই প্রতিদান পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কুকুর কত নংরা। একটা কুকুর নোংরা জিনিস খায় নংরা কাজ করে সেই কুকুর কেউ যদি আপনি ভালো আচরণ করেন সেই কুকুর কেও যদি আপনি দয়া করেন সে কুকুরকেও আপনি যদি খাওয়া দেন ক্ষুদার্থ অবস্থায় তৃষ্ণার্থ অবস্থায় পানি দেন তাহলে আল্লাহ সুহান আপনার এটি একটি ভালো আবাদত হিসাবে ভালো কাজ হিসাবে এটিকে গ্রহণ করবেন সুবহান শুধু কুকুর নয় আরো এই ধরনের রয়েছে এই জন্যে আল্লাহ রাসুল সাল আলী বলেন লাবাবিল্লা তোমরা কখনো কোনো সৃষ্টিজীবকে আল্লাহর আজাব দিয়ে আজাব দিও না অর্থাৎ আগুনে পুরে কোনো কিছুকে মেরো না তোমরা অনুরব পানিতে ডুবাই কোনো কিছুকে মেরো না বরংের প্রতি দয়া করবেন এটাই হলো একজন মমিনের একজন বিবেকবান মানুষের কাজ সৃষ্টির প্রতি দয়া করা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা বলে থাকেন যে সৃষ্টির প্রতি দয়া করা এই জন্য তারা কোনো প্রাণীকে হত্যা করেন না তারা বলেন যে প্রাণী হত্যা করা মহাপাপ কারণ সৃষ্টি সৃষ্টিজীবের প্রতি দয়া করতে হবে কোনো সন্দেহ নেই সৃষ্টিজীবকে দয়াও করতে হবে আবার প্রয়োজনে সৃষ্টিজীবকে হত্যাও করা যাবে মানুষ যদি আল্লাহর কথা শোনে তাহলে মানুষের জন্যই আল্লাহ আল্লা সুবাহ এসব কিছু দিয়েছেন যে সমস্ত হালাল প্রাণী আপনি আল্লাহর নামে জবাই করবেন তাহলে তাহলেও আল্লা সুবাহাল্লাহ এটাও খুশি হবেন আপনি আল্লাহর নামে জবাই করে খাবেন খেয়ে আপনি আল্লাহর আবাদত করবেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লা সুহানা হতলা এটাতেও খুশি হবে। আবার যদি কোনো প্রাণী ক্ষতিকারক হয় সেটাকে ইসলাম হত্যারও অনুমতি দিয়েছে তবে আপনি কোনো প্রাণীকে খাওয়ার জন্য যখন হালাল প্রাণীকে জবাই করবেন জবাই করার ক্ষেত্রে যেন প্রাণী বেশি কষ্ট না পায় সেটি লক্ষ্য করতে হবে রাসুলসাল্লাহ ইসলাম বলেন জবাই করবে সেটি জবাই করো। যেন না হয় আবার কোন ক্ষতিকারক প্রাণীকে আপনি হত্যা করবেন তিনি বলেন ওয়াইদা কাতাল তুমিনুল কাতলা কোনো প্রাণীকে যদি তোমরা হত্যা করতে চাও প্রয়োজন দেখা দেয় ক্ষতিকারক প্রাণী তাহলে সেটাকে হত্যার সময়ও সুন্দরভাবে হত্যা করতে হবে হত্যা করতে গিয়ে সেটাকে সহনশীল হবেন মানুষের প্রতি আপনি সহযোগিতা দেবেন এমন নয় বরং প্রতিটি জীবের প্রতি সহযোগিতা দেওয়া উচিত দয়া করা উচিত সহনশীল হওয়া উচিত আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষায় গ্রহণ করে হাদিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরে হাদিস নিয়ে এসেছেন 6010 নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনায় এসেছে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিন ওয়াকুম না মাহু فقال عربي وهو في الصلاه اللهم ارحمني ومحمدا ولا ترحم معنا احدا فلما سلم النبي صلى الله عليه وسلم কিন্তু সালাতের মাঝে তিনি দোয়া করছেন সেই গ্রাম্য ব্যক্তি বলছেন আল্লাহা হে আল্লাহ আমাকে দয়া করুন এবং মোহাম্মদ সাল্লাইসাল্লামকে দয়া করুন আর আমাদের সাথে অন্য কাউকে দয়া করবেন না এইভাবে তিনি দোয়া করছিলেন আসলে এইভাবে দোয়া করার কারণ ছিল যেটি অন্য বর্ণনায় পাওয়া যায় যে এই লোক যখন ইসলাম গ্রহণ করেনি তখন সে ব্যক্তি মসজিদে এসে পেশাব করেছিল মসজিদে এসে পেশাব করার কারণে সাহাবাই কেরামগন তাকে অনেক ধমক দিয়েছিলেন আর রসুল সাল্লি হস্লাম তখন এটা দেখে সাহাবিদেরকে বললেন তোমরা তাকে ধমক দিও না তাকে ছেড়ে দাও সে ব্যক্তি ভালোভাবে পেশাব শেষ করলে রাসুল সাল্লা সাল্লাম বললেন পানি নিয়ে আসো পেশাবের উপর পানি ঢেলে দাও মসজিদ পবিত্র হয়ে গেল আর সে ব্যক্তিকে বললেন যে দেখো এটা হলো মসজিদ এখানে পেশাব করার জায়গা নয় এটি হলো আল্লাহর আবাদতের জন্য সালাতের জন্য করান তেলাওতের জন্য আল্লাহর আবাদতের জন্য এইভাবে তাকে শিক্ষা দিয়েছিলেন রাসুল সাল্ল্লা সুন্দর আচরণে সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে সেই ব্যক্তি পরক্ষে তিনি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করে তিনি যখন আবার দোয়া করতে শুরু করেন তিনি এইভাবে দোয়া করলেন আমাকে এবং মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামকে রহম করো আর কাউকে রহম করো না এইভাবে তিনি একটু মনের খবে এই দোয়া করছিলেন রাসুল সাল্লাম তাকে বললেন যে হে ব্যক্তি শোনো হাজারতা ওয়াসে আল্লাহ রাবুল আলমিনের রহমত এটা কারোর জন্য সীমাবদ্ধ নয় এ রহমত তো বিশাল রহমত তুমি এই বিশাল বড় রহমতকে সংকীর্ণ করে ফেলেছ ছোট করে ফেলেছ এটা ঠিক নয় বরং তুমি নিজের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো সকল মুসলিমদের জন্য দোয়া করো কারণ একজন মানুষ যখন কারোর জন্য দোয়া করবে বিশেষ করে তাদের অনুপস্থিতিতে যদি দোয়া করে ফেরেস্তা তার সাথে সাথে দোয়ার সাথে সাথে বলেন যে আমিন তোমার জন্য এটা আল্লাহ কবুল করুক এবং ফেরেস্তা এসে আপনার কাছে বলবে যে ঠিক আছে অনুরূপভাবে তোমার জন্য কিভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে উদারতার কিভাবে শিক্ষা দিচ্ছে পরস্পরে অন্যের প্রতি সদয় হওয়ার অন্যের প্রতি সদ ব্যবহার করা এই হাদিসে মুসলিম উম্মার পারস্পরিক সম্পর্ক কি হতে পারে সেই সম্পর্কই তিনি এখানে উল্লেখ করেছেন রাসুল সাল আলী হোসাল্লাম বলেন তারিম সমাজের দৃষ্টান্ত হলো পরস্পরে একে অপরকে দয়া করার দিক থেকে পরস্পরে একে অপরকে স্নেহ করার দিক থেকে পরস্পরে একে অপরকে আন্তরিকতা প্রকাশ করার দিক থেকে একটা বডির নেই অর্থাৎ একটা বডির যখন কোন একটি অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় আহত হয় তাহলে এই একটি অঙ্গ শুধু ব্যথিত থাকে তা নয় এই একটি অঙ্গ আমার এই হাতটা যদি আহত হয় নজবিল্লা তাহলে শুধু এই হাতটি ব্যথিত হবে তা নয় বরং এই হাতের ব্যথায় আমার গোটা শরীর ব্যথিত হয়ে যাবে আমার গোটা শরীরে যেন জ্বর চলে আসবে রাসুল সাল আলি হুসাল্লাম তাই বললেন মমিন সমাজের বৈশিষ্ট্য হলো এই কোন একজন মমিন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতিগ্রস্তে গোটা মমিন সমাজেই যেন ক্ষতিগ্রস্ত কোন একজন মমিন যদি ব্যথিত হয় তাহলে একজনের ব্যথায় যেন গোটা মমিন সমাজেই ব্যথিত হবে এটাই হলো সাধারণ মমিনদের পারস্পরিক দয়া মায়া ও আন্তরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা যেন আমাদের মাঝে সেই ধরনের পরিবেশ তৈরি করতে পারি কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা মমিন হওয়া সত্ত্বেও আমরা মুসলিম হওয়া সত্ত্বেও উচিত ছিল একজন মমিন আরেকজনের প্রতি দয়াশীল হবে আরেকজনের প্রতি স্নেহশীল হবে আরেকজনের প্রতি সেই স্নেহ সহনশীলতা ভাব দেখাবে কিন্তু মমিন হওয়া সত্ত্বেও আজকে আমরা বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ইসলামী দল হওয়ার কারণেও বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে একদল আরেক দলকে দেখতে পারি না একদল আরেক দলের বিরুদ্ধে একদল আরেক দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি এক দল আরেক দলকে পিছিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি এক দল আরেক দলকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করি এবং বিপদে পড়লে আরেক দল হাসি আরেক দল আনন্দ পায় এটি কখনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না এটি কখনো মুসলিমের চরিত্র হতে পারে না এটি হচ্ছে একজন মমিন আরেকজন কাফের বৈশিষ্ট্য কখনো মমিনের বৈশিষ্ট্য নয় আসুন আমরা যেন সকলেই পরস্পরের মমিনদের মাঝে এ বৈশিষ্ট্য এ আদর্শ এই স্বভাবগুলি আমরা গড়ে তুলতে পারি আল্লাহ সানা আমাদের সকলকে সে তৌফিক দান করুন এক মমিন আর এক মমিনের যেন সহযোগিতায় এগিয়ে আসতে পারি এক মমিন আর এক মমিনের ভালোবাসায় যেন আমরা সব সময় প্রস্তুত থাকতে পারি এক মমিন আর এক মমিনকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যেন আমরা সব সময় প্রস্তুত থাকতে পারি বিপদে ফেলার জন্য নয় বরং বিপদ থেকে উদ্ধার করার আল্লাহ আমাদের সকলকে সম্পর্ক দান করুন আমিনা আসসালামুকুম বরহম লি फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारिमुज तुम्हारा नाम आदाय करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড টাকা swift জন্য কল IBOBZB22 IBAN ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা